কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি মানে এই জিজ্ঞেস করলেন মানে না? বলল ন্যাপলা এইভাবে তারিণী খুঁড়ো শুরু করেন লক্ষ ডুয়েলের গল্প কিন্তু কলকাতার ডুয়েলের এর গল্পটা কি আপনি জানেন সেটা কিন্তু ঘটেছিল ইন হ্যাণ্ড রিও হ্যাঁ ঘটেছিল ইন 1780। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব ডিসন তখন নেয় বেঙ্গল সুপ্রিম কাউন্সিল কাউন্সিলের হেড হেস্টিংস কিন্তু তাছাড়া অন্য চারজন কাজেই বুঝতেই পাচ্ছেন হেস্টিংস বলল হ্যাঁ এই তিন মকেল বলল না ব্যাস প্রপোজাল খারিজ এই সব বাওয়ালের মাঝখানে সুপ্রিম কাউন্সিলের মিটিং এর আগের দিন ফিলিপ ফ্রান্সিসের হাতে এলো তার প্রশ্নের উত্তরে দেওয়া হেস্টিংস একটি লিখিত উত্তর মানে ফ্রান্সিস বেইমান সম্ভবই নয় ব্যাস যেই মিটিং শেষ হলো ফ্রান্সিস হেস্টিংস কে আলাদা করে একটা ঘরে নিয়ে গেলেন আর তার হাতে দিয়ে দিলেন একটা কাগজ যাতে লেখা মিস্টার হেস্টিংস No answer I can give to the matter of that paper can be adequate to the dishonor done me by the terms you have made use of. You have left me no alternative but to demand personal satisfaction of you for the affronts you have offered me. I have just said this to you. I have duel. That's it. 17th August 1780. Stand, Belvedere in Baganbadi Postchi. চোদ্দ পায় গিয়ে গেলেন হেস্টিংস আর ফ্রান্সিস আর তারপর হেস্টিংস এর গায়ে গুলি লাগেনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়লেন ফ্রান্সিস চিৎকার করলেন দেখা গেল একটু বেশি বাড়াবাড়ি করছে না এমন কিছু সিরিয়াস মুন্ড নয় কয়েকদিন পরেই সেরে উঠলেন কাউন্সিলের মিটিংও অ্যাটেন্ড করলেন কিন্তু বেশি দিন কলকাতায় টিকতে পারলেন না তিন মাস পরেই ফিরে গেলেন ইংল্যান্ড আর সেই জায়গা যেখানে ডুয়েল হয়েছিল সেখানে একসময় ছিল এক একজোড়া গাছ যাদের নাম ছিল দ্য ট্রিজ অফ ডিস্ট্রাকশন আজ সেখানেই ন্যাশনাল লাইব্রেরির পাশে রয়েছে ডুয়েল অ্যাভিনিউ কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্চি কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে ফেসবুক ডট কম